এখন সে জেনা করে না এখন সে দোস্ত কোন রকমের সমকামিতা করে না ছেলেদের সাথে করে না মেয়েদের সাথে করে সব দূর হয়ে গেছে কিন্তু সর্বশেষ রোগটা খুঁজলে পাওয়া যায় তার মজা তার আত্মার ভিতরে কি অহংকারটা রয়ে গেছে কি নিজেকে একটু উত্তম মনে করে আর অন্যকে অনুত্তম মনে করে রমত বতরুল হক অথবা বলেন দুই জিনিসের দ্বারা দুই কামের দ্বারা দুই অংশ দ্বারা গঠিত দোস্ত দুই যুজ দ্বারা গঠিত হলো অহংকার হাদিস শরীর থেকে বলছেন অহংকার কাকে বলে রসুল্লাহ অহংকারের তারিখ পেয়েছেন বাতারুল হক দমত বাত হক মানে হককে অস্বীকার করা কোরআনের দ্বারা হাদিসের দ্বারা ইসমের দ্বারা কিয়াসের দ্বারা একটা সত্য বলে প্রমাণিত হয়েছে কিন্তু অহংকারী ব্যক্তি যেহেতু তার তবিতে চায় না তার চায় না তার অভ্যাসে নাই কোনোদিন করে নাই সে প্রথমে অস্বীকার করবে না না আমি পারলাম না যদি ভালো হতো না আমি মানতে পারলাম না করেছে ইবলি তো সব দিক দিয়ে ভালো ছিল আল্লাহ তাকে যখন নাকি আজম আল্লাহ সাল্লামকে তার করতে হুকুম দিলেন আল্লাহ অস্বীকার করলো কিন্তু ছিল নাকি কোনো সন্দেহ নেই কিন্তু সে সত্যি অস্বীকার হয়েছে আবার অস্বীকার করলো অহংকারী হয়ে গেল এর অহংকার তাকে তার দোস্ত অহংকারের প্রথম অংশ হল হককে অস্বীকার করা হককে অস্বীকার করা যে ব্যক্তি হককে অস্বীকার করলো কথা কিবত করে অভ্যাস আছে সারা জীবন কি কি বোধ করে আসছে এখন কেউ তাকে বলে এখানে কি বলতে যায় এদের যে সুরত দেখা যায় এটা কি বোতরের যে বলবো না আমার এটা কি না না আমি হেকায় হিসাবে বলতে এদের বাঁধরাষ্টানিটা নুরানি ধোকাধ তুমি করলে হেকায় আরাধন করলে শেখায় বই স্বার্থে করতে সেখানে দল্পতি আর মজা ওঠানোর জন্য নিজের হামবাড়ায় নিজেকে উন্নত এবং আফজেল ভাবার জন্য স্বজনকে নিয়ে কিছু ভাবার জন্য কোনো দলিল পাওয়া যাচ্ছে না এখানে কোনো ইসলাম দিক নাই কোনো সংসদের দিক নাই নসিয়তের দিক নাই বিষাদের কোনো দিক নাই হাতিস জের কোনো দিক নাই অর্থাৎ খাতে ক্ষেত্রে দিয়েছে তার কোনো একটা জিনিসটা এখানে দরিল এখানে পাওয়া না তবে তুমি কেন বলতেছো এখানে না আমি তো কোনো হাদিস মিলে দেখেছি না সব মিলে তোমার এই বৃত্তির আলোচনাটা এখানে নকশের খেয়াল কুঠির পূজা করার কিছু না এটা কি বাজাবে এখন সে যদি দোস্ত মুখলেস হয় সে যদি হয় সেদি আল্লাহ ভয় করলে হয় যদি হয় বলে যে ভাই তুমি আমার বলে উপকার তুমি আমাকে একটা ভুলের থেকে আমাকে সংশোধন করে দিয়েছো আমার অন্ধ চোখে তুমি চোখ খুলে দিয়েছো তোমাকে যে যা কাল্লা যেজা তুমি মুখলেশ হলে তুমি একথা বলতে শুক্রিয়া দেখ করছিস আল্লাহ তোমাকে আমি করে আমি থেকে রাস্তা খুঁজে আমি আজ যদি সে দোস্ত অহংকার না আমি তোমার কথা মানতে পারলাম না তোমার স্বামী দুই কলম বেশি নিয়ে পড়েছি আমি একদিন এসব করে দিয়ে একটা প্রভাব ফেলে কি অস্বীকার করে দিল বাতরের ভাব হবকে অস্বীকার করে দোস্ত অহংকার পড়লে দেখা যায় না আমরা যা আলোচনা করি গল্প করে এক জায়গায় বসলে বেশিরভাগ দেখা যায় কি অতিরিত কিন্তু কিতাব তো পড়েছি পড়াইছি বহুতবার পড়েছি বহুবার পড়াইছি পুরো পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন বেঁচে দর্শক গুলা পাইছি কিন্তু দোষ কিতাব কিতাবে কিতাব রয়ে গেছে আমার স্বভাব আমার স্বভাব কাজ করে যাচ্ছে প্রশ্ন আসেছি না সমর্থন করতেছি না কি বলবো এই বোধহড়ি দিয়েছে আরে দেখেছি এরকম এক হাসতে হাসতে করে দেয় দোস্ত আসলে কিন্তু এর কি হলো নিজেকে অহংকারী সাব্যস্ত করল ফিরে তাদের খাতায় দ্বিতীয় অংশ অহংকারের দ্বিতীয় অংশ কি রামতন নাচ কোনো মানুষকে দোস্ত অনুত্তম মনে করা অনুত্তম মনে করা আমার হাতত বলেন যে অনুত্তম মনে করাটা এটা হল অহংকার অহংকার দ্বিতীয় অংশ এই দুই অংশ ধরে আহংকার করতে হয় দোস্ত আমার আপনার বুকে হাতে চিন্তা করা দরকার আমি কি দুনিয়াতে কোনো মানুষকে নিজের থেকে নিকৃষ্ট মনে করি না আমার হাতত বলেন যে তিনি এখানে কোন মুসলমানকে আমি এই তালিম করতেছিলাম এক মজলিশে দাওরা পড়ে এক আমি কথা কথা বলছিলাম দেখেন হাকিমদ থানবি কারী তুমি নিজেকে অনুত্তম মনে করবা আর যাকে তুমি তবলিক করতেছ যদিও যাহাই ভাবে তার ভিতরে অনেক আমল নাই বদামল আছে তবুও तुम्हें जहर ही खराब अमल के देखे अनुत्तम मना तुम जाएज नहीं तक तुम्हें उत्तम भावा जाएज नहीं हराम तुम्हें जदि तुम श्रोता के तुम मुखातव के अनुत्तम मन कर निजी के उत्तम मने तुम्हें वाश करो तबलिक करो तरबियत दाओ इस करो तो तुम्हारे काज अवस्था रोग अवस्था इस समस्त काजगुली कर हराम इर पर बोते पापी लोक तुम्हें ताके पापी लोक के इसला करार मुहूर्ते पाप के देखे बितरे बितरे से धारणा करवा की अल्लाह ये लोकर भाई पाप देखते जहरी भाव जहरी भाव का नाई भरे पापा आंधु भितर भोक एम किस उन्नत मान गुण आम देखते भितर ये रोग का नाई बटे क्योंकि इसे मारा को रोग आुके रही কাজে আমার রোগ এর রোগের সাহিত্যে মারাত্মক হওয়ার কারণে আমি এই লোকের থেকে নিকৃষ্ট আর এই লোকের ভিতরে কোন ভালো দিক যেটা আমি দেখতেছি না রুগন কোন গুণ থাকার সম্ভাবনা থাকার কারণে ওটাকে বাস্তব ধরে নিয়ে বলবে সে আমার থেকে উত্তম আমি তার থেকে অনুত্তম এবং নিকৃষ্ট মানে যে এই সেবা হাসল করা তোমার জন্য জরুরি বুঝি কেন পাঁপ পাপ আমি জানি যার পাপ আমি দেখতেছি এই পাফিদেরকে বলেন যে ওই পাপ টানা অবস্থা বা দেখা অবস্থায় তার পাপকে ঘৃণা করা ওয়াজিব কিন্তু পাফিকে ঘৃণা করা হারাম আমি এই কথা প্রসঙ্গে বলতে বলতে বললাম কোথার কথা হাদিসে সে যখন আম বলে দিয়েছে গমতুন নাচ কোন মানুষকে ঘৃণা করা যাবে না অনুত্ত মনে করা যাবে না এবং হারাম বলতেছে তাহলে সে মানুষটা মুসলমান হোক সে মানুষটা হিন্দু হোক সে মানুষটা কাবের হোক তবুও যেমন কথা কথা ভূষকে ঘৃণা করা যাবে না তার কর্মকে গৃণা করা আমার জন্য ওয়াজিব তার জাত সত্তাকে ঘৃণা করা হারাম এখন কেউ যদি জোশে দোষ ভাই তার কর্মকাণ্ড দেখে তার কর্মকে গিন্না করতে করতে তার জাতেরও গৃণ্ণা করে ফেলে দোস্ত তাহলে ব্যক্তি একটা দিনের কাজ করলে বটে একটা ভর আবার ওয়াজিবাদা করলে বটে কিন্তু তার একটা হারাম কাজে করলো একই সঙ্গে সে ওয়াজিবাদা করলো একই সঙ্গে হারামে লিপতে হয়ে গেল ফেরাও না অমৃত কেউ তার সমস্ত আগিটাকে তার কর্মকে গিন্না করা আমার জন্য ওয়াজিবেন তার জাত ও সত্তাকে তার ব্যক্তিকে গিন্না করা আরাম আজকের দিনের বাংলাদেশের লোকের জন্য বিশেষ অজিভা হলো দশস্ত আহ এসদার কি গেল হ্যাঁ শিক্ষিত কন অশিক্ষিত কন কন কন সবার একই অজিভা আজ পাঁচ থেকে এটা কিন্তু এই গত সপ্তাহের থেকে আজকে বিশেষ করে কত হাজার আচ্ছা আসুক সেটা তো আমি ফিরে দিতে পারবো না কিন্তু আমার কথা হলো ওর জাতকে যদি ভিন্ন করে দোস্ত সে ব্যক্তি হারাম ধরে লিখতে আছে হ্যাঁ ওর কর্মকে যেগুলো আপনি জানেন সেগুলো ভিন্ন করে আপনার জন্য যদি আমি তার কর্মকে ঘৃণা করার সাথে রাতে তাকেও ঘৃণা করি তাহলে দোস্ত কিন্তু বড় অহংকার সাব্যস্ত হয়েছিল রামচন্দ্রের আলোকে আমাকে এসে বলতেছে ধরার ছেলে তাহলে তাহলে এই সমস্ত লোকদেরকে ঘৃণা করা না কি করেন আমি না না জাত আর সিফাত দুই জিনিস জাত কারোর জাতকে ঘৃণা করা আল্লাহাদ জায়াত রাখেননি সিফাত দুই সিফাত দুই ভালো সিফাত ভালো গুণ খারাপ গুণ ভালো কর্ম খারাপ কর্ম ভালো কর্মকে তো ঘৃণা করা যাবেই না হ্যাঁ খারাপ কর্মগুলি ঘৃণা করা আমাদের জন্য বাজি এখন মশলা তো খুব সূক্ষ্ম হয়ে গেল আমরা কথার কথা দাঁড়া নবীদেরকে মাহুম বলি আর এটা সত্য কথা নবীরা নিষ্পাপ সাহবায় তাকা আদালত এবং সত্যের মাপ কাটি মনে করি একজন লোক এটাকে সে মানে না তার বই কিতাবের ভাবা গেছে কি সে নবীদেরকে নিষ্পাপ স্বীকার করে না আমি কথা বলে না দোস্ত এবং সাহবায় যে সত্যির মাপকাঠি টাকুরার মাপকাঠি দোস্ত আদালতের মাপকাঠি ইস্তিকের মাপকাঠি তাদের কথা গ্রহণযোগ্য হবে এক ব্যাখ্যে তারা তো জানাতেই তারা থেকে মাহফুজ হয়ে গেল সেগুলো আল্লাহ করে দিয়েছেন আল্লাহ রয়েছে তাদেরকে তাদের রেওয়ায়তকে তাদের খবরকে যে বিনা দিদায় প্রবণ যোগ্যতা সেবা দান করেছেন এটা অস্বীকার করে আদালতে সাহাবাকে অস্বীকার করে এই লোকটা বিরোধীরা আপনি করতে হবে আপনার জন্য ওয়াজি কিন্তু এ লোকের আখিটাকে এ লোকের কর্মকে ঘৃণা করা কিন্তু ওই লোকের জাত ওই ঘৃণার সময় তার কর্মের ঘৃণার সময় তার জাতকে ঘৃণা করা আপনার জন্য আমার জন্য হারা মশলা সুক্ষ হলে দোস্ত সুক্ষ হতে তো সর্বনা হয় তো হতে ইবল তো এটাই চায় ইবলিস হ্যাঁ হাদিস শরীফ আসল রসুল্লাহ বলেন ইবলিসের পলিসি কি বলে দেখলো যে যদি ইবল দেখলো যে মানুষকে আমি গুণা করায় গুণা করায় সর্বনাশ করে দিই আমি সর্বনাশ করে দিই সব শেষ করে দিই সে আবার তবা করে কি করে আমার সর্বনাশ করে দেয় আমার সারা মেহনতকে বরবাদ করে দেয় সার সালাম্মার হয়তো সালাম্মার অতালিকা যখন আমি ঘটনা এরকম দেখলাম যে এরকম তো কারবার চলবে না আমার ব্যবসাতে এরকম চলবে না আমি তাকে গুণা করাবো আর সে আমাকে তবা করে শেষ করে দেবে বলেন যে সেটাকে সব মনে করতেছে সেটাকে অবদান মনে করতেছে কিন্তু ওখানে তার নসলের তো হয়ে যাচ্ছে এত হয়ে যাচ্ছে তাকে পরি যাচ্ছে বিদাত হয়ে যাচ্ছে তার খবর নাই বলে আমি এখন শুরু করলাম কি তাকে সূক্ষ্ম পথে এরতে পারে হাওয়া হাওয়ায় নষ্ট দোস্ত অনুসরণ করাইয়া খেয়াল করছি মতো চালাইয়া আমি তাকে সর্বনাশ করে দিচ্ছি আর সে ধারণা করতেছে সে খেয়ালকুির মতো চলতেছে আর ধারণা করতেছে কি সে খেদাতে হতে আসছে দোস্ত আমরা যদি এসলা করতে গিয়ে ওয়াশ করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে ইলেম শিখতে নিজেকে আফজাল মনে করি আমার থেকে অন্য লোক যদি বা অনুপযুক্ত অযোগ্য মনে করি এবং তার প্রতি আমাদের যদি হেকারাত থাকে এটাই কিবির দে ভাই এই কিবির নিয়ে আমরা চলতেছি কম বেশি এই রোগের দূর করার চিন্তা নিয়ে তো আমাদের আকা বারেন নজুর খানা দিন কোনোভাবে আমাদের কিবির এসে দেয় কিনা থেকে যায় কিনা এটা আর বুঝতে পারতেছি যে না মনির আমার ভিতরে কিবিরের অহংকার আমি কিবিরের রোগী অহংকার গুলামি করেছেন কিসের জন্য গুলামি করেছেন দোস্ত এই ভিতরের রোগটা দূর করেছেন এই রোগ নিজের পাওয়া যায় না রোগী নিজের চিকিৎসা নিজে করতে পারে না রোগ আছে ডাক্তার আলাপত বলতেছে ভালো লাগতেছে না মজা না খানা মজা পাচ্ছি না শরীরে শক্তি পাচ্ছি না কিন্তু রোগ ধরতে পারতেছে না তখন ডাক্তার কাছে যেতে হয় ডাক্তাররাও রোগতে তাদের অনেক পেতে হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দোষ বহুত কিছু চিন্তা ভাবনা করে আল্লাহ রেখে দেন এই রোগটা এর এই রোগের রোগী আজকে দোস্ত সাধারণ কথা না এটা সেজন্য আমাদের বুধর্গেরা বলেন দেখো সারা দুনিয়ার সমস্ত মানুষকে মানে সমস্ত মানুষের জাতকে আপনার আদিব শরীফ ওরামা ইসলাম বিশেষ করে আদিব শরীফে পড়ছেন জানেন যে রসুল্লাহ সাল্লাহের যুগে একজন লোককে দোস্ত শরীয়তের হুকুম জারি করা হচ্ছে হদ জারি করা হচ্ছে দেওয়া হচ্ছে সে কিন্তু মুসলমান সে সাহাবি এর বিশেষ বহুত হেকমত আছে কোন কোনো সাহাবাদের দ্বারা কোনো কোন হারিয়ে গেছে আল্লাহরা বলেছেন বিশেষ একমতে সাহবাদের দ্বারা তাদের উমকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবাকে পাথর মেরে মেরে গেল এরকম আজই কারণ নবীরা তো মানুষকে শুধু ভাষাগত এলেম দিয়ে যাননি শুধু ওয়াস করে চলে যাননি তারা আলফাজও বলেছেন মানিয়ে বলেছেন দোস্ত আমল করে দেখাইছেন বাস্তবে আমল করে দেখাইছেন কেমনে নামাজ পড়তে হয় হুজুসল্লাহাম নিজের শিক্ষা লাভ করেছেন মানুষকে শিক্ষা দিয়েছেন যেভাবে নামাজ পড়ো চল্লুক আমার হয় তুমি কুশালনি আমাকে নামাজ পড়তে যেরকম দেখো তোমরা সেরকম নামাজ পড়ো যেরকম দেখো সেরকম নামাজ পড়ো ঠিক এমনি ভাবে তবা শিক্ষা দিয়েছেন আলফাজ শিক্ষা দিয়েছেন দোস্ত কিন্তু তহবা কেমনে করতে হয় গুণা করে কেমনে দোস্ত তার থেকে রক্ষা পেতে হয় তার নবী কি করে শিক্ষা দেবেন নবী তো আর দোস্ত মাসুমিয়াত্ত তার কাটাবেন না আল্লাহ তালা সেজন্যলিদের দ্বারা একটা একটা গুণা করাইছেন গুণা করায় দেখাই দিলেন যে তহবা করতে হয় গুণার থেকে রক্ষা পেতে হলে তার সংশোধনী এবং তার ইসলাম দোস্ত আল্লাহ পাকে সন্তুষ্টি সম্পর্কে গুণার দ্বারা সম্পর্ক চিহ্ন হয়ে সেটা শিক্ষা দেওয়ার জন্যই সাহাবাদের দ্বারা ঘটনা এটা নবীকে দিয়ে আল্লাহ তালা তেসার দায়িত্ব আল্লাহ পুরোপুরি পালন করাবেন যে গুনার থেকে কিন্তু হয়ে গেলে তো আবার তো আবার হবে না থাকে না জন্য যখন পাথর পাথর মারার হুকুম দিয়েছেন দোস্ত সবাই মিলে পাথর মারতেছে সে পাথর পাথর আঘাত খাচ্ছে ওই সময় একজন ওই ব্যক্তির অপরাধী যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার একটা রক্তে রক্তের গায়ে লাগছে সে একটু কেমন যেন ঘৃণার নজরে বিরক্তির ভাব দেখেছে ইস মানে পাভির রক্ত এসে লাগতে এরম একটা বাব আর কি দোস্তালাম দেখে ফেলছেন দেখে বলছেন যে তুমি তার প্রতি গৃণা প্রকাশ করতেছ সেখারাত করতেছ তাকে অনত্ব মনে করতেছ নিজেকে আব্দুল মনে করতেছ তাকে মবজুল মনে করতেছ জানো আল্লাহ ফাঁকের তরফে তার কি সে পাপ করেছে তবা করেছে শাস্তি করা দিচ্ছি আল্লাহ হুকুম চিন্তা করার জন্য মনেকে শিক্ষা দেওয়ার জন্য বিশেষ একমাতে নতুন তো তার খেলা তোমার আছে সে আল্লাহ কাছে গুণা ক্ষতি হয়েছে তবাক তার কত বেশি লাভবান হয়ে সে এত দাব করেছে এত দাবা করেছে তার তবা যদি সমস্ত হেদাজ গাছের বন্ধন করে হয় তো সমস্ত লোকের গুণাম আবর্জনের একার একার তবা যথেষ্ট হবে আল্লাহ হুকুম পালন করা একদিক ওই অবস্থায় ওই ব্যক্তিকে আফজল মনে করা অনুত্তম মনে না করা দোস্ত উত্তম মনে করা এগুলোর তর্গীয়তের লক্ষণ এগুলো এফলাসের আলামত এগুলো মানুষের দোস্ত বিনয়ের আলামত তাহাদের আলামত এ অহংকার থেকে মুক্তির আলামত কিন্তু আমরা একটা যদি একটা একবার জায়গায় ফেলি পত্র পত্রিকা তারে কত ঘৃণ্ণা করি দস্ত। তার মাথা তুল থেকে পায় না পর্যন্ত সবাই ঘৃণ্ণা লাগে এমনকি লোকজন আত্মীয় সঙ্গে ঘৃণ্ণা লাগে ও তুমি অফরাধী লোক তার জাতের জাত তার পাতা সবগুলি আমাদের কাছে ঘিন্ণিত হয়ে যায় দোস্ত আমরা সুস্থের লক্ষণ না রোগের লক্ষণ এগুলি রুগী না আমরা কিন্তু নিজের রুগী যে এটা জানলাম না জানি তো তাও জানি না দোষ যাহ বসে থেছে চিন্তা করার বিষয় আছে আলোচনা করার দরকার আছে মাফার দরকার আছে আমি খুব নিজেকে বড় মুখলেশ নিজেকে বড় বিনয়ী মনে করি কিন্তু এটা আমার মনে করলে হবে না দোস্ত শরীয়তের মাফ কাটেছে কুরন হাদিসের আলোকে ইজনা কেসের আলোকে দোস্ত খাতায় ফের তাদের খাতায় আমাকে সে মুখলেশ হতে হবে হবে আমি আমাকে সাক্ষী দিলে আমাকে বড় বড় ধারণা করলে বড় বললে কি আমি বড় হয়ে গেল দোস্ত সেদিন বুজুর্গরা যুগ যুগ ধরে উনি বলেন যে আমি দোস্ত আমি বছর ছাত্র থেকে সঙ্গে এবং কাম করেছেন যখন জন্য তখন তিনি মুড়ি দিয়েছেন সরাসরি এখনো সওয়াল মাঝবর্তি হবেন রাজম মাসে তিনি হাকিম অলহম্মদের সহপাতে গিয়েছেন সপ্তাহে ছদিন লেখাপড়া করেছি আর বৃহস্পতিবার যখন হতো ছটি ঘন্টা শেষ হয়ে গেলে আমি পঁয়ত্রিশ আমি সেখানে পৌঁছাইছি এরকম নয় এক বছর দুই বছর নয় বছরের এরপরে উনি বলেন যে আমি দেশে আসি, মুদারে সরিয়েছি মাথা প্রতিষ্ঠা করেছি দিনে কাম করেছি কিন্তু সাইকে যাওয়ার সময় বাদ দিই দীর্ঘ বলেন যে আমি বাইশ তিল্লা সবত লাগিয়েছি কাজ কামও করেছি মুদারে করেছি দায়িত্ব গ্রহণ করেছি কিন্তু আমার ইসলাইর ব্যাপারটা ওই যে কদারা আমি আমার চেষ্টা করেছি যে আমার এলিম শিখা এলিম শেখানো এলিমের খেদমত করা আমার ওয়াজ করা মানুষকে তর্বত দেওয়া মানুষকে উপতরিতা এর ভিতরে আমার ওই যে আমার অহংকার দানা বাঁধবে ঢালবেলা বানাবে সেটা কাটবে কে ছে সেটা কাটা পড়ে দিলেন সাফ হয় দিলে আমি চাষ হয় এরপর আমি যে রোহান শক্তি পাই এমন পাই এগুলো মজা পাই মজা পাই দিকের ভিতরে মজা পাই সেটা সেজন্য ইসলামের কাজ নিজেকে অহংকার থেকে অহংকার থেকে মুক্ত করা যে মেহনত এই মেহনতটা এমন মেহনত দোস্ত মত প্রদ করা লাগে আমাদের দেশে কৃষকরা চাষ করে কৃষকরা কৃষিকাজ করে চাষ করে আলু দান অথবা ইরি দান অথবা আমন চাষ করে তরকারি চাষ করে কিন্তু তারা যখনই চাষ করে চাষ করেন আগে একবার জমিন সাফ করে ফসল লাগাবার পরে ঘাস জ্বা সাফ করে একদম ফসল কাটা পর্যন্ত তারা যাতে ঘাস জঙ্গল না হয় সতর্ক থাকে আচ্ছা এক ফসল উঠে গেল আবার চাষ করার সময় কথা বলে নাকি যে আমি তো বহুত জমিনে চাষ করেছি আবাদ করেছি এসলা করেছি এখন শুধু বিনা চাষেই বিনা আবাদে ফসল নিয়ে আসবো করে না যতবার আমাকে ফসল চাষ করতে হবে আবাদ করতে হবে ঘাস হবে ঘাস মারতে হবে একটা ফসল উঠে আনতে হবে তিন করতে হবে নেড়েতে হবে তিনবার হবে আমার কাজ হলো ঘাস কাটতে থাকা ওর মূল উৎপাদন সম্ভব না এর মূল তালো তাদের ভিতরে কুদ্রুতিভাবে লাগাই গেছে এর মূল কোনো পারবে না তো পর্যন্ত যদি কৃষি কৃষক হতে হয় চাষ করতে হয় তাই ঘাস কাটার জন্য ঘাস সাপড়ার জন্য জঙ্গল আপনারা আমার দেহের ভিতরে আল্লাহাকে মা সৃষ্টি কত ভাবে বংশগত ভাবে বিভিন্ন রোগের বিভিন্ন গুণাহের বীজ দিয়েছি আমি খালেক লাগাইছি তুমি বীজের মূল্যৎপাদন করতে পারবে না সেজন্য যতটা আলেম হোক যত হোক না কেন সে গুণাহের অহংকারের বীজ আল্লাহ ছে কৃষকদের এখন ধৈর্যের সাথে গরম ঠান্ডা গো ফের খেয়ে ধরে দোস্ত সব সময় জমিন কিনে রান্নার জমিন সাফ করার জন্য সরাবস্তুত থাকে যতই কষ্ট হোক যত পয়সা খরচ হোক যত সময় ব্যয় হোক এমনি ভাবে আল্লাহ বলতেছেন তোমার দিলের জমি নেই অহংকারের ঘাস জঙ্গলে যে দোস্ত শাখা বেরোবে ঢাল করা ছাড়বে সেগুলো কাটতে থাকতে হবে ছাপ করে থাকবে কতদিন ছাপ করবো অতদিন অতদিন করবো অতদিনাবো মানে মদ পর্যন্ত দামে আখের দামে দাওরাত থেকে ভাড়া খাওয়া যায় হেফজত থেকে ভাড়া খাওয়া যায় দোস্ত এফতার থেকে ভাড়া যায় তফসির থেকে ভাড়া দেওয়া যায় তবলিগের থেকে ভাড়া খাওয়া যায় দোস্ত কিন্তু কৃষক থেকে ভাড়া দেওয়া না ইসলাম আস্ত থেকে নাই এখানে মানে লাইফ গ্যারান্টি আজীবন করতে হবে সারাদী করতে মেহনত করার পরে আল্লাহ যদি কাউকে মেহরবানি করে মেহরবানি যদি করেন ইসলাম হয়ে গেছে কোন বুজুর্গ তাকে যদি ইসলাম থেকে পাওয়া পর্যন্ত তার আমলে ইসলা করাইছেন আখলাকের ইসলাম করাইছেন নসরের ইসলাম করাইছেন সব রকম ইসলাম তাকে সনাত দিয়ে দেন দিয়ে দেন এবং ব্যক্তি কিছু আলামত পাচ্ছে কিছু তার রুমাদানি হচ্ছে সেগুলো হানি ধরতেছে গুনা ছাড়তে পারতেছে গুণাতে গুনা হারে গেলে তদ করতেছে দোস্ত ইস্তফার করতেছে বলেন কি ওই ব্যক্তির জন্য দায় কি নিজেকে অযোগ্য এবং নিজেকে দোস্ত ইসলা করে ফেলছি এ মনে করা যাবে না আমার ইসলামা কেস আমি এখন ইসলাম হতে পারিনি ইসলাম করা খরচ ইসলাম করানো খরচ কিন্তু হয়ে গেছে মনে করা নিষেধ এটা একটা কঠিন এসলা করা ফরস পড়ানো ফরস কষ্ট করা মোজাহা করা সব আমাদের হিসেবে কিন্তু এসলা হয়ে গেছে আমার এসলা হয়ে গেছে আমি সংশোধন হয়ে গেছি এটা তো মনে করেন আল্লাহ তুজা কেউ খরচ কিন্তু মোজাকটা মনে করা নিষেধ খারাপ কঠিন না সেজন্য কেউ যদি খিলাফত পেয়ে যায় কেউ যদি আল্লাহ হয়ে যায় হালাত পেয়ে যায় আল্লাহ তালাকে দ্বস্ত সিক্রির হালাত তারা ফয়দা যায় হাতের নামের হালাত ফয়দা হয়ে যায় আউলিয়া সিদ্দিক হয়ে যায় আউকার সিদ্দিকের চলে যায় কিন্তু তবু তাকে মনে করতে হবে কি না আমার এসলা হয়নি কেন মধ্যে কাজ করতে হবে কৃষকদের জমির ছাপ তারা হয়ে গেছে মনে করে না কেন মূল রয়ে সময় ঢাল ছাড়বে যে সময় শাখা থাকবে দুবলা বন হতেই থাকবে আমি কাটতে থাকবো আমার অহংকারের দুবলা ঘাস দোস্ত হতেই থাকবে মূল রয়ে গেছে অহংকারের দোস্ত ঘাস থাকবে আমার আজ কাজ কাট যখন মূল রয়ে গেছে সে মূলের কথা চিন্তা করে আমি কি আমার কাটিছি কিন্তু কাটা হয়নি যেটা সামনে ছিল করেছি কিন্তু হয়ে যায়নি হয়ে যায়নি কেন পরে পারে তখন আমার জন্য কিছু অ্যান্টিবায়োটিক আছে কিছু আছে কিছু সৌগত আছে কিছু হালাত দাঁড়ানি আছে সেগুলোর মধ্যে দমন করতে হবে এরকম সব কতদিন চলবে এখন আমরা চিন্তা করি আমরা যখন কোনো মানুষকে উপদেশ দেয় বা কোন মানুষের কোন রোগের কথা গুনার কথা জানি ওই সময় কি তার সে গুণাকে গিন্না করি নাকি তার জাতের গিন্না করি কথা কথা একজন লোক জুতা ও ভাই জুতা শরীর ধরা পড়ার পরে এই লোক আমাদের কাছে কি হয়ে যায় তার নাম কি হয় জুতা ঠিক কিনা ও লোক ওর জুতো করি না ওর যাত্রাও করি ওই তাকাতে ঘণ্যের অনুত্তম ভাবি আমি আমাকে তার যদি উত্তম ভাবি তার জাত থেকে আমাকে যদি আফজুল ভাবি আর তার জাত থেকে আমার থেকে মফজুল ভাবি দোস্ত আমি কিন্তু একটা ঘটনার কারণে অহংকারী ঠিক এমনি ভাবে ওসটা যদি ছাত্রকে তার কোন মুড়িদের কোন দোস্ত মুড়িদকে তার জাতকে অনুত্তম মনে করে আর নিজের জাতকে যদি উত্তম মনে করে দোস্ত এরকম উস্তাদ এরকম পিড়িত হয়ে যাবে দোস্ত অঙ্কার সব দশ খেলা না আমাদের সাহেব বলেন পীররা যদি পীর হওয়ার পরে খেলামত পাওয়ার পরে ওরা মনে করলাম সে আবার হয়ে গেছে সেই সময় সে নিজেকে মুরির থেকে নিজেকে আব্দুল মনে তার জন্য অহংকারী ব্যক্তি দোস্ত ফাঁসে আর ফালেসামিয়ান একে পাত্র ভিতরে ফাঁসে হতে পারে না কি মনে করবে তাহলে পীররা নিজেকে কি মনে করবে অন্তর থেকে নিজেকে খাদে মনে করবে খাদে মনে করবে যেমন নাকি বলেন যে হাসপাতালে ক্লিনিকে হাসপাতালে ক্লিনিকে রুগীরা আসে রুগীর ভিতরে ধনী আসে গরিব আসে রাজপুত আসে রাজা হাসপাতাল রুগী হয় তখন সেখানে তারা নার্স থাকে সেবক থাকে তাদের সেবা করে ওষুধ দেয় ইঞ্জেকশন দেয় সেলাইন দেয় সেলাই করে ওই সময় ওই নার্স গুলি ওই ডাক্তার গুলি দোস্ত ও রাজা ছেলেকে চিকিৎসা করার সময় সেলাই করার সময় ওষুধ দেওয়ার সময় সেলাইন দেওয়ার সময় রাজা ছেলেকে কি অনুত্তম মনে করে আর নিজেকে কি উত্তম মনে করে তখন মনে করে কি আরে সে রুগী হয়ে আসতে পারে কিন্তু সে তো রাজার ছেলে সে সবসময় উত্তম আর আমি তার সেবক আমি তার নার্স আমি যদি তার সেবা করতেছি তার সেলাই করতেছি তার পুষ বুঝতেছি হ্যাঁ কিন্তু তারপর আমি একজন সেবক আমি একজন খাদে মেজতে বেশি কিছু আর যখন সে সুস্থ হয়ে যাবে সে রাজার ছেলে রাজার ছেলের ভবিষ্যতে চলে যাবে আর আমি এখনো সুস্থ আছি পরেও সুস্থ থাকবো আমি কিন্তু রাজার ছেলে হতে পারবো না ঠিক আছে তা বলতেছে ঠিক এমনি হবে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তুমি রাজপুত মনে করো আজকে কোনো গুণার কারণে কোন রোগের কারণে আজকে সে হয়তো হাসপাতালে রোগীর মতো হয়ে রয়েছে ডায়রিয়া রোগীর মতো হয়ে হয়ে আর তুমি আল্লাহিক দান করেছেন তোমার কি আল্লাহ তালা এলম দান করেছেন জোপরে দান করেছেন বুঝ দান করেছেন তুমি তাকে তালিম দিচ্ছ তরবিয়ত দিচ্ছ ওয়াশ কিন্তু হলে কি হবে সে রাজপুতের জন্য তুমি একজন এবং বেশি কিছু পারে না তুমি তোমাকে বেশি কিছু মনে করতে পারে না যদি মনে করো তাহলে তুমি হয়ে গেলে যেমন নাকি একজন লোক দেখল যে তার বাপের মুখে কালে লেগে গেছে এখন এই ছেলে দেখল যে বাপের মুখে কালি তার কালিটাকে সে গিনা করে কিন্তু বাপকে গিন্না করে এখন সে বাপকে উভদেশ দিচ্ছে আব্বা আপনার মুখে কালি লেগে গেছে কোনোভাবে এটা সাফ এই উভদেশটা দেওয়ার সময় উভদেশ দাতা ছেলে বাপকে উপদেশ দিচ্ছে ওই সময় কি সে বাপের থেকে নিজেকে উত্তম মনে করতেছে অনুত্তম মনে করে কখনো মনে করে না উপদেশ দেওয়ার সময় মনে করে না ঠিক এমনি হবে দোস্ত তাহলে বোঝা গেল তার মুখে কালি দেখে দোস্ত তার কালির থেকে তাকে বাঁচার জন্য রক্ষা করার জন্য পরিষ্কার জন্য পরামর্শ দেওয়ার ক্ষেত্রে উপদেশ ক্ষেত্রে যেরকম ছেলে যেরকম নাকি বাপের আজমত এবং বলত্বর দিলে রেখে উভদেশ দিতেছে এমনি ভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহ বাম্লাকে নবীজি সাল্লাহ মহম্মদকে যত বড় পাপি হোক না কেন ওই পাপের প্রতি ঘৃণা রাখে ওর প্রতি ওর জাতের প্রতি দোস্ত সত্তার প্রতি আজমতার বলত্ব গুরুত্ব রেখে তাকে উত্তম মনে করে নিজেকে অনুত্ত মনে করে উপদেশ দিবে বাবা তুমি আর দাড়ি না তুমি আর নামাজ তুমি আর গুণা না তুমি আর বিভাগতা করে তুমি আর তুমি সব এরকম বলতে হয় তাহলে দেখেন চিকিৎসক হওয়া উপদেবদাতা হওয়া নশিদকারী হওয়া তবলিগড়া হওয়া এটি সহজ ব্যাপার নাকি আমাদের বুঝুর গান্ধী তারা আসলে ইনারে মোবাইল লেখছিলেন এনার আসলে করেছিলেন আসলে ছিলেন কিন্তু ইনার ছিলেন ছিলেন না যখন তারা কোনো মানুষকে কোনো